আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in A'udhu billahi minash shaitani rajeem Ya ayyuhalladhina amanu in ja'akum fasiqun binabayin fatabayyanu an tusibu qauman bijahalah fatusbihu ala ma fa'altum nadimin সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের মাঝে আলোচনা করছি শরীয়তের মর্যাদা এবং আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। এবং জাল হাদিস শরীয়তের দৃষ্টিতে কেমন এই মর্মে আজকে আমরা আলোচনা করব। সাহাবা কেরাম হাদিস গ্রহণের ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন সেই ব্যাপারে ইনশাল্লাহ আপনারা আলোচনাটা শোনার জন্য মনোযোগ দিন বুঝার চেষ্টা করুন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আমিন আপনি এবং আমি লক্ষ্য করব এই মর্মে যে যখন হাদিস আমার কাছে আসবে তখন আমি সহিটা মানার চেষ্টা করব জৈবটা বাদ দেওয়ার চেষ্টা করব, জালটা বাদ দেওয়ার চেষ্টা করবো চলুন সাহাবেকার কত সচেতন ছিলেন সে ব্যাপারে আমার একটু লক্ষ্য করুক সহি মুসলিম খুলুন দ্বিতীয় খন্ডের দুইশো দশ একটা হাদিস বর্ণিত হয়েছে যখনই সাহাবা একটা হাদিস শুনতেন তখনই কত সচেতন হতেন গ্রহণ করবেন আপনি যে মানবেন কোনো জায়গা থেকে পেলেই মানবেন একটু যাচাই করবেন না একটু চিন্তা করবেন না যেটা গ্রহণ করবেন সেটা যেন সহি হয় শুদ্ধ হয় বলিষ্ঠ হয় দলিল সহ আপনি গ্রহণ করুন বিনা দলিল গ্রহণ করবেন না আবু মোসা বললেন। তুমি আমার সঙ্গে দেখা করো তিনি বাড়িতে গেলেন উত্তর না পেয়ে দেখা হলো ওমর রাজা লন্নের সঙ্গে তখন তিনি বললেন কি ব্যাপার আবু মুসা তুমি যা আমার সঙ্গে দেখা করি যে তিনি বললেন রসুল সাল্লাম বলেছেন কার বাড়িতে গিয়ে তিনবার সালাম দিবে উত্তর যদি না পাও ফেরত আসবে আমি ফেরত এসেছে আমি সালাম দিয়েছিলাম এই হাদিসটি বলা মাত্রই অমর রাজা বলেছেন তুমি এর পিছনে হাদিস আসছে লিমান শাহিদা যে ব্যক্তি তোমার পক্ষে সাক্ষী দিবে এমন ব্যক্তিকে হাজির করো তুমি যে হাদিসটা বললে এটা যে হাদিস রবি মোহাম্মদ সাল আলাই সাল্লাম বলেছেন আশ্চর্যজনক ব্যাপার একজন সাহাবি কসম করে বলেছি তোমার পেট পিঠ চিরে তোমাকে হত্যা করবো দলিল পেশ করো বিনা দলিল তোমার সাক্ষী হাজির মুসা। তিনি বিপাকে পড়ে গেলেন অমর যেটা বলবেন সেটা করবেন তিনি খলিফা তার কাছে এতটুকু অন্যায় কখনো পার পেয়ে যায়নি তিনি ফা শব্দ আসছে কিছু সাহাবি বসে আছেন তার কাছে যখন উপস্থিত হলেন দেখলেন হেতু সন্ত্রস্ত ভয়ে জিজ্ঞেস করলেন কাব রাজ কি ব্যাপার ও ভাইপনা কাবাহ তোমার কি হয়েছে তিনি বললেন আমি জানি হাদিসটি ওমর রাজা কাছে গিয়ে তিনি হাদিসটি বলে দিলেন আবু মুসা রজা আল্লাহন গেলেন এই হাদিসের মধ্যে অনেক শিক্ষা রয়েছে तब अन्नतम एक शिक्षा हल यही रसुल्लामीसा जगेना अपनी जाने मनोजी होते दुरबलता कई समस्त हादिसगुलना रसुल्लामेर हादिसर बेपारे হে আবু মুসা আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি আমি ভয় পাচ্ছিলাম যে আজকে নতুন করে কেউ রাসুলের প্রতি হাদিস তৈরি করলো কিনা আল্লাহর নবীর নামে যেন এই জন্য তিনি সাক্ষী হাজির করতে বলেছেন আর আজকে প্রয়োজন হয় না তাও যুগটা কোন যুগ উমর যুগ আপনাকে মেনে নিতে হবে আর কথা কে ছোট কে বড় সেটা দেখার বিষয় নয় শরীয়তের মর্যাদা বেশি আবু সাহেদ হুদ্রি রাজা আল্লাহর কথা সুজা হয়ে গেলেন আর জানা আছে এই হাদিসটা অমর রাজা জানা ছিল না তাহলে কি আপনি বলবেন যেহেতু উমরের জানা ছিল না সুতরাং এটা হাদিস নয় এটা শরীয়ত নেই এটা কি বলার অধিকার আপনার আছে গে না এটা বলার অধিকার নেই আপনি হাদিস গ্রহণের প্রতি হাদিস বললার আপনি গ্রহণ করলেন আলী রাজা বলছেন এদা আমার কাছে যখন কোন ব্যক্তি হাদিস বর্ণনা করত তখন কেউ যখন আমার কাছে হাদিস বর্ণনা করতলাফত হু আমি তার কাছে কসম করার জন্য বলতাম তুমি আগে কসম করছে পৌঁছলো কসম না করতেন এটা আলী রাজা আল্লাহ বলছেন আগে উমর রাজা আল্লাহর কাছে কোন সাহাবি হাদিস বর্ণনা করলে সাক্ষী ছাড়া তিনি গ্রহণ করতেন না একজন সাহাবি রাসুলের কাছ থেকে শুনেছেন অথচ আরেকজন সাহাবি সেটা বিশ্বাস করছেন না এটা সাহাবিদের যুগে উমরের যুগে আলী যুগে আর আজকে আপনি বিশ্বাস করবেন না আপনি একটু যাচাই করবেন না আপনি একটু করবেন না কে হাদিস সঠিক বলছে কে জাল হাদিস বলছে কে জয়ীফ হাদিস বলছে একটু যাচাই না করে মেনে নিলেন আপনি এটা ইমানের পরিচয় নয় যেখানে লেখা থাকে একটি কথা লেখে আল হাদিস এই হাদিস বিশ্বাস করা যাবে না এই মানহাজ ইত সাহাবাঈ সমস্ত সাহাবা সমস্ত তাবি এই মানহাজ উমর রাজা উসমান রাজা যে আখাজা আইম হাদিস হাদিসের বিদ্যানগণ ইমামগণ অর্থাৎ মহাদিসগণ এই মানহাসটা গ্রহণ করেছেন বিন আবর ও वा जाल कुंता कुंता। कुन करापारे अपना जाना तस्त करें আপনি হাদিস গুণ বিশ্লেষণ করুন এইভাবে আপনি সুযোগ নেই আপনি একজন স্বার্থ পর হাদিস না মেনে জাল হাদিস মানবেন জৈব হাদিস মানবেন বানুয়াট কথা মানবেন কে কাইনি কল্পনা পোষিত কথা মানবেন বলেই আপনি সমস্ত কথা গ্রহণ করতে চান না আপনার হৃদয়ে রোগ রয়েছে আপনার মানসিকতায় ত্রুটি রয়েছে আপনার আল্লাহ রাসুলের প্রতি শরীয় নেই আপনার ব্যক্তিদের প্রতি আপনি শরীয়তকে মূল্যায়ন করেন না আপনার হৃদয় রোগ রয়েছে আপনার হৃদয়ে আপনার মনে আপনার মানসিকতায় আপনার জীবনে শয়তানের ছোঁয়া রয়েছে এতগুলো দলিল পাওয়ার পরে আপনি কেন বিশ্বাস করছেন না আপনি কি খেলে মনে করলেন আপনাকে বিশ্বাস করতে হবে আপনারা আমাদের সাথে অবস্থান করুন আমি और आत्नारा देखें इस তাদের পথে তারা কারা প্রতি কাজ চালাতো তাদের কোথায় পড়ছি বাইরিল মগদুবালীন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন স্ত্রী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 So if Jesus Christ, peace be upon and died for three days, who control the world? Let me he didn't go about The freedom to unmask. So there are various ways which we can prove the argument I to be know. wrong. <laughs> <laughs> <laughs> <laughs> Dekhoon. Dr. Jaakiret Shange Alakkori. Poroborthy Anushthaan. Peace TV, Bangalai. <laughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shamanit Darshak Mundali. आलोचन फिर आसलम अपने धन्यवाद जयपुर जाल हादी प्रभाव बसार मुस्लिम उम्मार देख विशेषकर उपमहदेश बुके एक कथा प्रचारित आजिहा छत बुखारी मुस्लिम अबुदाउद नासाई तिरमिजी एबन मजा छ একসঙ্গে সহি বলা হয় এটা মধ্যপ্রাচ্যে কোথাও বলা হয় না যে মহাদিস উপমহাদেশে এটা আশিত্তা বলা হলো কেন অনেকে গ্রন্থও রচনা করেছেন সিত্তা মর্মে ছয় খান সহি কেতাব এতই দুঃখজনক ব্যাপার অথচ আবুদাউদ্দ রাহিমাহুল্লা হাদিস বর্ণা করে বলছেন হাদিসটি মুনকার কার হাদিসটি জাল হাদিসটি জয়ীফ তাহলে আপনি বাজে তাহলে আবুদাউদের কি সব হাদিস না আসে না তিনি বলেছেন কেন যেন মুসতি জানতে পারে বুঝতে পারে এটা জয়ীফ হাদিস এটা মুনকার হাদিস এটা অগ্রহণযোগ্য এটা মানা যাবে না এই জন্য তারা কেতাবে সংছেন ইমাম তীর মিজরাহুল্লাহ হাদিস বর্ণনা করার পরে বহু হাদিসের ক্ষেত্রে বলেছেন হাদিসটা জয়ীফ হাদিসটা মুন কার হাদিসটা কোনো জৈব এবং জাল হাদিস রয়েছে আপনি গ্রহণ করার ক্ষেত্রে আপনি কোনটা গ্রহণ করবেন উপমহাদেশে কেন এটা প্রচার করা হলো যে সব হাদিস আজকে মানুষ সবাই জানে এই ছয়টি কেতাবের সভা যাবে না প্রশ্ন আসে না কারণের নাম সহি তিরমিজি ইবনু মাজা এই চার ইমাম তাদের কিতাবের নাম রাখছে সুনান, সোনানু আবিদাউদ সুনানু নাসাই সোনানু তিরমিজি সুনানু ইবনু মাজা কিন্তু আমরা বলে দিলাম এগুলো সহি না বরং প্রচলিত আছে সহি হাইন বুখারি বা মুসলিম আর সুনানে আরবা সুনানের চারটি কেতাব বলে বিশ্বে পরিচিত কিন্তু উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে এটাকে প্রচার করে দিলাম এটা সব না আবুদর মধ্যে এক হাজার তিরমিজির মধ্যে 8৩২টি বত্রিশটি ইবনোয়াজার মধ্যে আটশো এবং নাসার মধ্যে তিনশো নব্বইটি মোটে আলমানুরহিমহল্লার গুননায় তিন হাজার একশো বৈব এবং জাল হাদ উপ আমি আপনাদের সচেতন করে বলতে চাই আজকে যে সমস্ত কেতাব জৈব এবং জাল হাদিস প্রচলিত আছে এইগুলোকে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে এইগুলোই মানছে আপনি দেখুন দলীয় ভাবে যত গ্রন্থ প্রণীত হয়েছে সবগুলো জাল হাদিসে ভর্তি আল্লাহরানি হানাফি তিনি বলেছেন। আল এরশাদ একশো ছয়চল্লিশ পৃষ্ঠায় কথাটি আসছে তিনি বলছেন যে কৌল খতা। ফকিদের কথাগুলো অনেকটাই ভুল হয়েছে তাতে আইয়াহ ইফতারা আল ওই ব্যক্তির উপর অপবাদ দেওয়া হচ্ছে ইমামের নামে বর্ণনা করছে অথচ মিথ্যা কথা একটা হাদিস একটা জাল হাদিস উল্লেখ করে বলছে এটা মাঝাবে আছে ইমামের উপরে মিথ্যারোপ করা হচ্ছে তিনি বলছেন অধিকাংশই বড় বড় ফকিদের রচিত গ্রন্থের উপরে মানুষ নির্ভরশীল করার জন্য জাল হাদিস গ্রহণ করেছে এমন কি হাদিসও নিয়ে আসছে কোন ভিত্তি নাই অথচ হাদিস প্রচার করেছেন তিনি লক্ষ্য করে বলছেন আল্লাহ হিদায়া আজিল পাঠক তুমি কি দেখো না হেদায়ের দিকে সবচেয়ে সম্মানিত অন্যতম সম্মানীয় ব্যক্তি তিনি হল রাফি যিনি অজিজ কেতাব প্রণয়ন করেছেন তার দিকে তুমি দেখো না ফি হিমাল আহাদিস তাদের গ্রন্থ সময়ে এমন হাদিস পেশ করেছেন সনত্ব দূরের কথা কোনো হাদিসের চিহ্ন পর্যন্ত নাই অথচ তারা আসছেন বন্ধুরা আমার আজকের বাস্তবতায় আজকের অবস্থানে আপনাদের বলতে চাই এই কথাগুলো বহু পূর্বের কথা আব্দুল হাই লক্ষ বাস্তব বলেছেন যে বড় বড় তৈরি করা হয়েছে মূলনীতি তৈরি করা হয়েছে মাঝাবকে শক্তিশালী করার জন্য অন্য মাঝাবকে ঘায়ল করার জন্য তাহলে কি আপনি এই জুন মধ্যে অন্তর্ভুক্ত হবেন প্রশ্নই আসে না হতেই পারে না আমি একটু দৃষ্টি দেব আগের যুগের মানুষের আমরা যদি ওই শরীয়ত মানতে যাই কোরআন এবং সই হাদিসকে যদি মানতে যাই তাহলে আপত্তি কোথায় আমি এই হাদিসের প্রতি নিমজিত হবো কেন দুঃখজনক ব্যাপার একটা মূলনীতি তৈরি করা হয়েছে মানাহিজুল মহাদ্দেশের মধ্যে लेखक मूल्य के समालोचना उल्लेख कर, चेन, इननल एदा कुन कर लाहु सही अजीब बेपारदीस सही होता क्यों मैंने मुस्तिद हादीस ग्रहण कर ले सही हिसाब से ग्रहण कर এই মূলনীতি তৈরি করে সমস্ত দলিল পেশ করতে পারেন না আপনাদেরকে সচেতন করে বলতে চাই আজও মাঝাবের নামে দলের নামে তরিকার নামে পীরের নামে জিকিরের নামে যে সমস্ত হাদিস যে সমস্ত বই প্রণীত হচ্ছে যে সমস্ত বই লেখা হচ্ছে সেইগুলোতে জাল এবং ভর্তি। যদি আপনি একটু লক্ষ্য করেন। একটি হাদিস হাদিস। প্রচলিত আছে হাদিসের মধ্যে এত জয়ীফ হাদিস উল্লেখ করা হয়েছে এত জাল হাদিস বর্ণনা করা হয়েছে কল্পনা করা যায় না অনেক ক্ষেত্রে বলা হয়েছে হাদিসটি জাল কিন্তু আজকে অনুবাদ করে উর্দুতে আরবিতে ইংরেজিতে বিভিন্ন ভাষা অনুবাদ করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে চলছে অনুরূপ ভাবেছেন জমাল মোতিনা ফাঁসে আনিস ওলামাই অসুখ তিনি বলেছেন অধিকাংশ দলীয় ব্যক্তি যে তারা নির্ভরশীল হয়েছেন কিসের উপরে তিনি বাইশ নম্বর খন্ডের দুইশো চুয়ান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তথ্যটা উল্লেখ করেছেন যে অধিকাংশ মাঝাবী ব্যক্তিরা জাল হাদিসের উপরে দ উপস্থিতি আপনাদেরকে সচেতন করলাম যে শরীয়ত গ্রহণ করার সময় আপনাকে অবশ্যই বর্জন করতে হবে জাল এবং জয়ীফ হাদিস মিথ্যা কাহিনী বানাওয়ট গল্প আর নামে যে সমস্ত কবরের নামে স্বপ্নের নামে যে সমস্ত আসমান থেকে নাজিল হবে না শরীয়ত আসবে না যখনই আপনি আল্লাহ কর্তৃক নির্দিষ্ট শরীয়তকে গ্রহণ না করে যখনই জাল জৈব মিথ্যা বানুয়াট, মনকার আপনি আমি মর্যাদা দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন আকুলা আস্তাফুর আলী আলু সাইল মুমিনালামালাইকুম ওরহামতুল্লাহ ওবার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 पाउंड बी बी बी एल ओ शुन्नो शुन्नो शुन्नो शुन्नो बी बी ओ कोड कोड आई बारे इमेल कर সেই তো একজন আদর্শ মুসলিম যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল